বাংলা মানবতার দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রে আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন দুনিয়ার যে দেশ থেকে যেখান থেকে আপনি দেখছেন না কেন আল্লাহ সবার উপরে রহম করেন সবাইকে যেন আলামিন ভালো রাখেন সুস্থ রাখেন আর কোরআনের কথাগুলো যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আলামিন দেন আল্লাহর আলমিনেছে আলামিন। আমরা সৌরাত সতেরো এবং আঠারো নম্বর আয়াতের আমরা তওবা সংক্রান্ত আলোচনা করছি আগের দুই এপিসোড আমরা আলোচনা করেছি আলোচনায় আমরা নিয়ে টাইম লিমিট আছে যে কোন পর্যন্ত আল্লাহ সুহান কবুল করবেন আর কখন আল্লাহ সুহান কবুল করবেন না কার আল্লাহ কবুল করেন কার তবা আল্লাহ কবুল করেন না এটা আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ এখানে বলেছেন যারা ভুল করে বসে হঠাৎ করে অজ্ঞতা বশত সাথে সাথে তবা করে আল্লাহ তাদের তবা কবুল করেন আর যারা খালি অন্যায় করতেই থাকে করতেই থাকে তাদেরটা আল্লাহ কবুল করেন না بسم الله الرحمن الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني توبت الآن আর ওদের কোনো তওবা নাই যারা অন্যায় কাজ খারাপ কাজ করতেই থাকে করতেই থাকে যখন তাদের মরণ এসে হাজির হয় তারা বলে আমি এখন তওবা করলাম আর ওদের তবা আল্লাহ কবুল করেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রেডি করে রেখেছি মানুষের জীবনের যে কোনো সময় আল্লাহ রবুল আলমিন তবা কবুল করবেন সেজন্য তওবার জন্য বেস্ট টাইম হলো অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন তওবা করি রসুল্লাহ পর্যন্ত আল্লাহ আল্লাহর বান্দার তওবাকে কবুল করবেন তাহলে আপনার আমার জীবনের একটা ডেডলাইন আছে টাইম লাইন আছে কতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মরণের গারগারা শুরু না হয়ে যায় গার্গারা হলো সাকারাত মরণ যন্ত্রনা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন তে কবুল করেন এটা হলো ইন্ডিভিজুয়াল টাইম লাইন আর একটা ইউনিভার্সাল টাইম লাইন আছে ইউনিভার্সাল টাইম লাইন হলো কেয়ামতের আগে যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে সান উইল বি রাইজিং ফ্রম দা ওয়েস্ট এন্ড অফ দা ওয়ার্ল্ড যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে সূর্য উঠার আগে যারা করেছে তাদেরটা আল্লাহ কবুল করবেন এর পরে আর কবুল হবে না কোনো ভালো আমল আর আল্লাহ কবুল করবেন না তাহলে ইন্ডিভিজুয়াল টাইম লাইন হলো প্রত্যেকের মরণের কাল হাজির হওয়া পর্যন্ত গর পর্যন্ত আল্লাহ সুবাহ তবাকে কবুল করেন কিন্তু যখন মরনের গাড় গারা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় চোখগুলো বড় বড় হয়ে যায় আর হাজির হয়ে যায় জাখামদানি শুরু হয়ে যায় আল্লাহ তালা তোবাকে আর কবুল করেন না আল্লাহ মরার আগে তুমি আমাদের তুই আমরা তহবা করি তোমার কাছে আমরা গুনার জন্য এই দুনিয়াতে আমরা অনেকে আছি আমরা অন্যায় করতে থাকি অন্যায় করতে থাকি মনে করি আর এক বছর যাক দুই বছর যাক তিন বছর যাক ব্যবসা বাণিজ্যটা একটু জমায় নি বাড়ি ঘরটা করে হজ করে বোনেরা কত মানুষ মক্কা মদিনায় যায় কিন্তু গুনা মাফ করাইতে পারে না গোনা ঘাড়ে নিয়ে ফিরে আছে তা আপনারা জানেন আর আপনি যে অত বছর বাসবেন তার কোনো গ্রান্টি আছে কাজেই মনে করবেন না দাড়ি আস্তে আস্তে নামাজ পরে শুরু করবো তারা কেন আর পাল্টা তো করেই মানুষ বুড়ো হইলে সব ঠিক হয়ে যাবে আরে বাবারে রে পর্যন্ত কি আপনি বাসবেন তার কোনো গ্যারান্টি আছে কত যুবক ঘর থেকে বের হলো আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসলো না কত যুবতী ঘর থেকে বের হলো আর কোনদিনে কখন কি আছে আল্লাহ রবাহিন ছাড়া কেউ জানে না এই প্ল্যান কেউ কোনোদিন করবেন না যে বুড়ো হয়ে গেলে ঠিক হয়ে যাব। তবা করে ফেলবো আপনি বুড়ো পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সময় নাও দিতে পারেন তাজি আজকে অনুভব করেছেন আজকে রিয়ালাইজ করেছেন এখনই তো কোনো বিশ্বাস নাই কখন চলে কখন শেষ হয়ে যাবো জানে না আল্লাহ নবী আর মধ্যে বলেছেন যদি কেউ এক মাস আগে করে তাহলে কি যদি মরণের এক ঘন্টা আগেও কেউ করে আর ইসের সঙ্গে আল্লাহর কাছে তাহলে আল্লাহ তওবাকে কবুল করে থাকেন আর রসুল্লা করেছেন যখন এরপরে আর তওবাকে কবুল করবেন না পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যাবে তখন আর আল্লাহ তালা তওবাকে কবুল করবেন না এই দুটো হলো টাইম লাইন একটা হলো ইন্ডিভিজুয়াল টাইম লাইন प्रत्येक व्यक्त निजे संगे रिलेटेड टाइम लाइन प्रत्येक मरण सकमा टाइम लाइन सब एंड अब दिन समय शेष हो जाए क्या पश्चिम आकाशे सूर्य उठे जाए रबुल आलमीन कारो तौबा के कबुल करबना कारण पश्चिम आकाशे सूर्य उठा देखे एत बड़ আলামত দেখার পরে মানুষ তখন করতে তবে কিন্তু ওই তখন আর ইমান বেল গাইব তো না হয়ে গেল কিছু দেখেই না মানানোর বিষয়টা অত থাকলো না এই আল্লাহ সু হান এর পরে আর কোনো তাকে কবুল করবেন না দেখেন আল্লাহ কত মেহেরবান আল্লাহ নবীর মাধ্যমে এবং আল্লাহ নিজে কোরআনের মধ্যে আমাদেরকে ডেডলাইন টাইমলাইন সময় কখন শেষ হচ্ছে কখন কি হবে এভ্রিথিং ইস ক্রিস্টাল ক্লিয়ার এটা একদম পরিষ্কার স্বচ্ছ আয়নার থেকেও পরিষ্কার আমাদেরকে আল্লাহ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যে মরণের গরগাড়া শুরু হলে তবা কবুল করেন না তার একটা বড় প্রমাণ হলো ফেরাউন ফেরাউনের তবাকে আল্লাহ রব আলমিন কবুল করেন নাই কেন করেন নাই সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব তবে এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতি নেওয়ার আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি উইল বি ব্যাক সুন আফটার ব্রেক স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাকু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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ देखे सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतट टी डाय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 এক নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি করতে ইসলাম আল্লাহ वेलकम दायित्व देखी दिंगकम बितर पर सबके स्वागत वादा कर অসম্মানিত করেছে আর বলেছে আনা রব্য কোমল আহ আলা আমি তোমাদের রব আমি ছাড়া কেউ রব নাই যা করার তা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ বাণী পুরুষ সন্তানদেরকে সে হত্যা করেছে কি করেছে অন্যায় অচার অশ্লীল কাজ যা আছে সব কিছু করেছে শেষ পর্যন্ত পিসু দাওয়া করেছে বানি ইসরায়েল র আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবে তোমরা চিন্তা করো না আল্লাহ বাহার তোমার লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো আঘাত যে করলেন এবং তার সঙ্গী সাথীদের জন্য রাস্তা দিয়ে তারা হেঁটে পানি সবসময় ডুবায় কিন্তু ওই সময় ডুবাইল না পানি স্প্লিট হয়ে রাস্তা তৈরি হয়ে গেল সবাই সাগরের ওপারে গিয়ে যখন উঠেছেন মুসা আলহাম এবং তার সঙ্গী সাথীরা ফেরাউনের বাহিনী এসে দেখল যে রাস্তা তৈরি হয়ে গিয়েছে তখন জেনারেল বললো স্যার কি করবো রাস্তার মধ্যে কি আমরাও যাবো যাবি না বেটা আমিও যাবো লেটস গো ফেরাউন ফেরাউনের বাহিনী সবাই গিয়ে ওই বারো রাস্তায় গিয়ে হাজির এবং মুসা আলাইহামের সর্বশেষ লোকটা যখন সাগরের আরাক পাড়ে গিয়ে উঠেছে তখন ফেরাউনের বাহিনীর সর্বশেষ লোকটা কেবল সাগরের ভিতরে নামছে এমন একটা সিচুয়েশন আপনি আপনি কল্পনা করে দেখেন কেবল মূসা এবং মুসার সহ ইসরায়েলরা পাড়ে গিয়ে উঠল আর ফেরাউন ফেরাউনের বাহিনী সহ সবাই কেবল নদীর ভিতরে পানি তো আল্লাহর সৈনিক আল্লাহ পানিকে বলছে পানি আলাদা হয়ে যায় মূসার জন্য আলাদা হয়ে গেল আবার একত্রিত পানি আগে যেমন একত্রিত ছিল এরকম একত্রিত হয়ে গেল প্রচন্ড শরতের বেগে যতই আপনি সাঁতার জানেন সাগরের মধ্যে পড়লে ও সাঁতারের বাবাও কাজ হবে না এখন তো দেখেছ তাকায় তাকায় দেখেছ পাড়ে দাঁড়ায় মজলুমরা দেখতেছে জালেমরা সব মরে যায় মজলুমরা কি খুশি আল্লাহ তোমার শুক্রিয়া আমাদেরকে যত কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট ওদের হচ্ছে শুক্রিয়া জানাচ্ছে তারা ফেরাউন কি দেখলো যে এখন তো আর বাঁচার উপায় নাইগরের লোনা পানি খাইতে খাইতে পেটটা ফুলে গেছে তার আর কত পানি খাওয়া যায় এরপর আর নিঃশ্বাস নাকটাকে উঁচু করে দিয়েছে উঁচু করে দিয়ে বলে আমি ইসল সময় আর বাকি নাই জীবন বের হয়ে যাবে আল্লাহর ফেরাউন তওবা করে ফেললো বিশাল তি আমন্তু আমি ইমানদার হয়ে গেলাম কার ওপরে ইমান আনলো যেন ভুল না হয় জন্য কি বলতেছে কবুল করলেন না আল্লাহ নট এক আল্লাহ আকবর আ এখন দেখেন লম্বা করে পড়তে হয় আল্লা মানে এখন আল্লাহ বলছেন এখন কত কইলাম কত বুঝাইলাম বুঝলি না বাবা এখন জেলখানায় গেছো এখন কান্দ আল্লাহ ফের কবুল করে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতেন যদিও আমাদের কোনো ক্ষতি হইতো না কিন্তু আমরা একটা কোশ্চেন মার্ক বে কোশ্চেন মার্ক থেকে যেত যে আল্লাহ কাজটা মনে হয় ঠিক হইলো না আল্লাহ দেখানো উচিত ছিল আল্লাহ মানুষকে মেরেছ ফেতনা ফসাদ করেছো। বিপর্যয় সৃষ্টি করেছো। যা খুশি তাই করেছ হাম বড় মিয়া হাই এ কথা বলেছো। তুমি হাম মিয়া হাই আর কতদিন বড় মিয়া তুমি এখন পানির মধ্যে তোমার জীবন শেষ হয়ে যাবে আমি কি করব আমি আল্লাহ আই উইল বি কিপিং ইউর ডেড বডি আমি তোমার ডেড বডিটাকে রেখে দিব আল্লাহ এখনো পর্যন্ত কায়রোর মিউজিয়ামে ফেরাউনের মমি ডেড বডি রেখে দিয়েছেন কেন নব ফেরাউনের বংশধর যারা ফেরাউন অনুসারে যারা আরো অনেক ফেরাউনের মতো কাজ যারা করে পৃথিবীতে তারা যেন তোমার ডেড বডি দেখে তোমার পরে যারা আসবে এদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে যাও তাদের জন্য তুমি যেন হয়ে যাও। আর মানুষ জানে যে আল্লাহর সাথে পাল্লা দিলে কি হয় আল্লাহর সঙ্গে পাল্লা দিলে ওই রকম পানিতে ডুবে মরতে হয় আল্লাহর সঙ্গে পাল্লা দিলে ওই যে মশা নাকের মধ্যে ঢুকে এরপরে হাতুড়ির আঘাতে মরতে হয় আল্লা তো এক্সাম্পল অনেক দেখালেন কিন্তু যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা উপদেশ গ্রহণ কিন্তু করি দুঃখজনক হলেও সত্য মানুষ উপদেশ গ্রহণ করে না সমানিত ভাইরা প্রিয় দর্শক মন্ডলী আমার বোনেরা ফেরাও নেই তো অবাকি আল্লাহ কবুল করেন নাই गार्गारा शुर कबुल करा सुल माउत शुरू हो गा कबुलनाज मृत ब्यक्ति जख सकारुल माओत शुरू हो गें জোর করে তাকে মা পড়াবেন না তার কাছে গিয়ে কালিমা পড়েন কারণ তাকে জোর করতে গেলে যদি বললে। আপনি নিজে পড়ে পড়ে তাকে শুনান এটাই করতে হবে আল্লাহ দুনিয়া থেকে নিবেন আল্লাহর ফয়সালা আল্লাহর হেকমাত আল্লাহ কুদরত এই জন্য দুটো টাইম লাইন কথা আমরা বললাম তাহলে আবার আমি আপনাদের ওয়ান ডেজ ওয়ে সাকারাতুল মাউথ ইজ স্টার্টিং সাকারাতুল মাউথ শুরু হয়ে গেলে এরপরে তো কবুল হবে না ইন্ডিভিজুয়ালি যেমন ফেরাউনের মরে আল্লাহ আকাশে সূর্য উঠে যাওয়া সান উইল বি রাইজিং ইন দা ওয়েস্ট পশ্চিম আকাশে সেদিন এরপরে আল্লাহ আর কোন তাকে কবুল করবেন না কারণ এটা হলো শেষ সময় এটা কেয়ামতের সময় এই নিদর্শন দেখে সব মানুষ বলবে আমরা ঠিক হয়ে গেলাম ওই ঠিক হয়ে যাওয়ার কোন মূল্য আল্লাহ কাছে নাই। আল্লাহর আল্লাহ চান আমরা ইমান আনি কিন্তু খারাপ নিদর্শন দেখে কেয়ামতের নিদর্শন দেখে তখন ইমান আনলে আল্লাহরুল্লাহ আলমিন এটাকে কবুল করবেন না সম্মানিত ভাই বোনেরা তবা সম্পর্কে জানলাম আসুন আমাদের জীবনে তোবা ভিত্তিক জীবন আমরা হিসেবে কবুল করেন আমরা সবাই বলি আমিন আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Oh Allah uh, wash uh,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 01132301 समाधान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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদে খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব